কিসের তৈরি মানে এই কথাটা কোরআন একাডেমি সরাসরি কোথাও নেই মাটির তৈরি কথাও নাই কোন সহিম তৈরি না থেকে শুরু করে ছয়শ বছর পর্যন্ত কোন মুসলমানের কোন মুসলিমের মাথায় এই প্রশ্নটাই আসে নাই যে নবী সরাম কিসের তৈরি কারণ এই প্রশ্নটা আসাটাই তো অস্বাভাবিক বিষয় কারণ নবী সালাম স্পষ্ট করে দিচ্ছেন যে মাটি থেকে আর কোরআনে বারবার প্রমাণ করছেন যে আমার রাসোল ফেরস তাও না জিন না আমার রাসোল বাসার মানুষ তো বাসার কিসোর তৈরি মানুষ কিসের থেকে তৈরি পাগল পাগলেও জানে সবাই জানে এটার আবার প্রশ্ন আসবে কেন এই জন্য দেখেন নবীলামের পুরো জিন্দিগিতে একজন এরকম হাদিস শুনছেন কোনদিন একজন সাহাবিও জীবনে জিজ্ঞাসা করেন কারণ তাদের মাথায় কোনদিন আসে নাই যে এটা জিজ্ঞাসা করতে হবে কেন এটাকে জিজ্ঞাসা করার জিনিস যে নবীসাল্লাম কিসের তৈরি এটা জিজ্ঞাসা করতে হবে কোনো সাহাবি জিজ্ঞাসা করেন নাই এমন কি যারা জাল হাদিস বানাইছে লক্ষ লক্ষ জাল হাদিস বানাইছে এদের মাথায় আসতো তারা এই সংক্রান্ত কিছু হাদিস বানাই দিত কিন্তু এই হাদিসও বানায় নাই কারণ হলো এটা তো পৃথিবীতে একসময় মানুষ বিশ্বাস করবে মানুষ এটা আকিদের বিষয় বানাবে এটা তারাও বুঝতে পারেনি আমরও মাটির নবীরা মাতির তো নবী সাল সাল্লামের সাথে আমাদের তফাত কোথায় তাহলে নূর বানায় নুর বলতে হবে এখন নূরের বলতে গিয়ে ফেরা বানাই দিছে অথচ ফেরেস্তার মর্যাদা মানুষের চাইতে কম মানুষের মর্যাদা বেশি কারণ ফেরস্তারা মানুষকে সাজদা করছে আদম আলাহ ইসলামকে সাজদা কারা কারিমের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গায় নূর শব্দটা ব্যবহার করছে এখানে আল্লাফাক নূর বলতে কি বোঝানো হয়েছে মানে বলছেন যে এই নূর মানে নূর এই কথাটা ঠিক আছে মোহাম্মদ নূর এই কথাতে কোনো ভুল নাইনি নূর। মোহাম্মদ কারণ কোরআনের কাজ হলো দুনিয়ার মানুষকে আলো দেখাবে নূর বিতরণ করবে অন্ধকারকে জাহেলিয়ত দূর করে সেখানে আলো দেখাবে আলোকিত করবে এটা হলো কোরআনের কাজ কোরআন আল্লাহ নাজিল করছেন কারণ নবী সাল্লা সাল্লামকে পাক পাঠিয়েছেন এমন এক কোরআন নিয়ে এমন এক দিন নিয়ে যেটা দিয়ে সমাজ থেকে সমস্ত অন্ধকার নবী সাল সাল্লাম দূর এবং ইহুদিরা যে সকল বিষয় গোপন যে সকল জিনিস গোপন করে আমান্য বিষয়গুলোকে প্রকাশ করে দেয় এই জন্য এরা গোপন করে রাখেন লুকিয়ে রাখে আল্লাহ রসুলাম ওহির মাধ্যমে এগুলাকে প্রকাশ করে তাদের গোপনীয় জিনিস বের করে আলোপিত করে দেশ নূর আমরা কেমনে নূর বলেন তো দেখি আপনারা কেমনে নূর ইমান তো আছে ঠিক আছে আবার মসজিদে যাওয়ার সময় একটা দোয়া আছে আপনি যখন মসজিদে আল্লাহরা এইভাবে একটা লম্বা দোয়া আছে এখানে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমার চোখটাকে নূর বানায় দাও আমার কানটাকে নুর বানায় দাও লাস্টে যাই কই আল্লি নুরা আল্লাহ আমার পুরা বড়ি নূর বানায় দাও আপনি নূরের তৈরি হয়ে গেছেন নূর হওয়া এক জিনিস নূরে তৈরি হওয়া ভিন্ন জিনিস এজন্য নূর আমরা সবাই সমস্ত মুমিন নূর হইতে পারে এটাতে কোন অসুবিধা নেই নবীলটা এবং বাসার বলতে আল্লাহ নবী সরামকে এটা শিখেই দিচ্ছেন যে আপনি বলুন পুল ইন্নামা আনা বাসার কুম যে আমি তোমাদের মতই তোমাদের মাসাল তোমাদের মতোই বাসার অর্থাৎ ফেরেস তাদেরকে বাসার বলা হইলেও আল্লাহ করে দিচ্ছেন অনেক আলমিন তিন আমি বাসার কে তৈরি করেছি তিন থেকে ফেরেস তো আর আল্লাহরুল্লা আলমিন তিন থেকে তৈরি করেন নাইখানি প্রশ্ন আসে কিনা ইমাম আবুানিপা রহমত করতেন ইমাম শাহির রহমতুল করতেন যুগে যুগে সালাফেরা এটা করে আসতেন এবং তাদের কিতাবে এটা লেখা থাকতো